শেখ নাসির আলে সৌদের কারাগারে বন্দি তার কথা বিভিন্ন সময় ক্লাসে আমি বলেছি বাবা আর আমি জেল থেকে ছাড়া পাবার পর আমাদের অভিনন্দন আর মায়ের জন্য দুয়া জানিয়ে তিনি একটি চিঠি পাঠিয়েছিলেন সৌদি কারাগারে বন্দী অবস্থাতেও আমাদের অবস্থা জানার পর তিনি চিঠি পাঠিয়েছিলেন তাই আজ আমি আপনাদের তার কথা স্মরণ করিয়ে দিচ্ছি আপনারা তাকে নিজেদের দোয়ায় স্মরণ করবেন আল্লা সবত যেন তার কল্যাণময় মুক্তি ত্বরান্বিত করেন তার মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ক্যাম্পেইন করা হচ্ছে আর এই উপলক্ষ্যেই তাকে নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করা শেখ নাসির আল ফাহাদকে তার প্রথম পরিচয় তিনি একজন আলিম কোন সাধারণ মানুষ নন তিনি একজন শাইখ এবং ইংসাউল্লাহ বর্তমান সময়ের একজন ইমাম আমার ইচ্ছা ছিল নবী ইউসুফ আলহিসাল্লামের পাঠশালার তৃতীয় পর্বটির মূল অংশ তাকে নিয়ে সাজানোর কিন্তু জাজিরার কিছু ভাই আমার সাথে যোগাযোগ করে একটি অত্যন্ত গুরুত্ব ও মর্যাদাপূর্ণ কাজে সাহায্য করার আহ্বান জানিয়েছেন হয়তো আমাদের কাছে একে খুব তুচ্ছ মনে হতে পারে কিন্তু এটা আসলে অনেক বড় একটি কাজ কারণ প্রথমত আল্লা সুবাহাত যিনি প্রতিটি শস্যদানা প্রতিটি অনুপরিমাণ আমলের ওজন করেন এবং আপনার আমল নামাই তা যুক্ত করেন তার কাছে এটা বড়। আপনার কাছে একে ছোট মনে হতে পারে কিন্তু আল্লা সুবাহআর কাছে এ কাজের গুরুত্ব অনেক একাজের কাজের জন্যই হয়তো বিচারের দিন আপনার ডান দিকের পাল্লা ভারী হবে এবং আপনি জান্নাতে প্রবেশ করবেন হয়তো এই মানুষটির প্রতি দয়া ও সহমর্মিতা বিচারের দিনে আল্লা সুহানাহ তালার সামনে দাঁড়ানো অবস্থায় আপনার জন্য দয়া ও অনুকম্পার কারণ হবে এ কাজটি কাজটি হল সাইখের মুক্তি ও বন্দি অবস্থায় তার উপর চালানো নির্যাতনের ব্যাপারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন করা হচ্ছে এতে অংশগ্রহণ করা আমি দ্রুত সংক্ষেপে তার জীবনী তুলে ধরছি তিনি গ্র্যাজুয়েট করেছেন রিয়াদের জামিয়াতুল ইমাম ইমাম সাউথ বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশনের পরপরই তাকে এক ইউনিভার্সিটির আকিদা বিভাগের ডিন হিসেবে নিযুক্ত করা হয় তিনি অনেক শাইকের কাছ থেকে শেখার সুযোগ পেয়েছেন তাই মনে করবেন না তিনি হঠাৎ করে ইউটিউবে উদয় হওয়া কোনো ভূমিফোড় লোক শেখ নাসির হলেন গভীর এলিম সম্পন্ন একজন সত্যিকারের আলিম এবং অসংখ্য আলিমের ছাত্র তার শিক্ষকদের মধ্যে আছেন শেখ আবদুল আজিজ আর রাজিহি ফর্রাজ আতরাম দোয়াইশ এবং আসিদ হান সৌদির বর্তমান যে মুফতি তিনিও শেখ নাসিরের শিক্ষকদের একজন শেখ নাসির আল ফাহাদ হাদিসের নটি কিতাব মুখস্থ করেছেন আমি নয়টি খণ্ড মুখস্থ করার কথা বলছি না তিনি নয়টি হাদিস সংকলন মুখস্থ করেছেন আর এর প্রত্যেকটির কয়েকটি করে খণ্ড রয়েছে যেমন সোহি বুখারির একাধিক খণ্ড আছে সোহি মুসলিমের একাধিক খণ্ড আছে উনি এসবগুলো খণ্ড মুখস্থ করেছেন এভাবে সোনান আবেদাউদ তীরমিজি আন্না সাই ইবু মাজা মুসনাদা আহমাদ মোয়্তা মালিক দাউরিমি প্রতিটি সংকলনের প্রতিটি খণ্ড তিনি মুখস্থ করেছেন শুধু তাই না তিনি হাদিসগুলোর ব্যাখ্যা শুধু শেখেননি বরং মুখস্থ করেছেন এছাড়া ইসলামের মৌলিক বিষয়দি সম্পর্কে বিশটি অত্যাবশ্যকীয় কিতাব তিনি মুখস্থ করেছেন যার মধ্যে কিছু হলো আকিদার আর কিছু হলো ফিখের এগুলো মুখস্থ করার পাশাপাশি তিনি এগুলোর অর্থ ও ব্যাখ্যা শিখেছেন অর্থাৎ হাদিসের নটি সংকলনের পাশাপাশি আকিদা ও ফিখের বিশটি অপরিহার্য কিতাব তিনি মুখস্থ ও আত্মস্থ করেছেন এছাড়া বন্দী অবস্থায় তিনি পঁয়ষট্টি বই লিখেছেন এ তথ্যগুলো নির্ভরযোগ্য তথ্যগুলোর ব্যাপারে শতভাগ নিশ্চিত না হলে আমি বলতাম না কিছু কিছু ব্যাপারে তার সাথে আপনার মত পার্থক্য থাকতে পারে রসুল্লা সাল্লিয় সাল্লামের পর আর কেউই মাসুম না তিনিও নন কিন্তু এখন এগুলো নিয়ে আলোচনা করার সময় না এখন তিনি একজন মুমিন যিনি বন্দি অবস্থায় নির্যাতিত হচ্ছেন যদি তার কোনো ফাতোয়ার ব্যাপারে আমাদের আপত্তি থাকে তাহলে এখন সেটা নিয়ে আলোচনার উপযুক্ত সময় না যখন তিনি মুক্ত হবেন আপনার সাথে বিতর্ক করতে পারবেন আত্মপক্ষ সমর্থন করতে পারবেন তখন তাকে গিয়ে বলুন শাইখ আপনার এই এই মতের সাথে আমি একমত না শেখ নাসির সবসময় বিরোধিতাকারীদের বিতর্কের জন্য আহ্বান করতেন বিরোধিতাকারীদের উদ্দেশ্যে তিনি সব সময় দুটো জিনিস বলতেন এসো আমরা বিতর্ক করি আর চলো আমরা মুবাহলা করি কারাগারের প্রাচীরের ভেতরে এবং বাইরে থেকে বেশ কয়েকবার তিনি একথা বলেছেন মুবাহালা হল হক ও বাতিলের মাঝে দ্বন্দ্ব হলে বাতিলপন্থীর সামনে যাবতীয় দলিল প্রমাণ উপস্থাপন করার পরও সে যদি হটকারিতা করে তবে উভয়পক্ষ নিজের স্ত্রী সন্তান উপস্থিত করবে এরপর উভয়পক্ষ বলবে আমরা যদি বাতিলপন্থার উপর প্রতিষ্ঠিত থাকি তবে মিথ্যাবাদীদের উপর আল্লাহ আনত এটাকে বলা হয় মুবাহলা যখন তিনি মুক্ত হবেন আপনি তার কাছে গিয়ে আপনার আপত্তির কথা বলুন তার সাথে তর্ক করুন আনাস ইবনু মালিক রদিয়াল্লাহ তালহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম বলেছেন অংসুর আকলিমানুমা তোমার ভাইকে সাহায্য করো হুক সে জালিম অথবা মাজলুম রসুল্লাহ সাল্লাসাল্লাম বললেন জালিম অথবা মাজলুম কথা শুনে আনাস ইবনু মালিক রদিয়াল্লাহ তালাহ আনহু প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ মাজলুমকে সাহায্য করব তা তো বুঝলাম কিন্তু জালিমকে কিভাবে সাহায্য করব সবচেয়ে সুভাষিক গুত্রের সন্তান পৃথিবীর বুকে সবচেয়ে স্পষ্টভাষী মানুষটি কেন কেন এমনভাবে কথাটি বললেন যার কারণে প্রথমে আনাস রদিয়াল্লাহ আনহু বিষয়টি পরিষ্কার বুঝতে পারলেন না তার বাচনভঙ্গি এতটাই নম্র স্পষ্ট ও দীর্ঘতির ছিল কথা শেষে তিনি কোনো জায়গা ছেড়ে যাবার আগেই শ্রোতা শব্দ গুনে গুনে তার কথা মুখস্থ করে ফেলতে পারত এমন একজন মানুষ কেন কথাটা এভাবে বললেন যেন আমরা মনে না করি কোনো মুসলিম ভাইয়ের বিরুদ্ধে অত্যাচারের পক্ষে অবস্থান নেওয়া যায় আপনার ভাই যদি ভুল করে থাকে তবু আপনার প্রথম দায়িত্ব হলো তাকে অত্যাচারের কবল থেকে মুক্ত করা তারপর আপনি তার ভুল সুধরে দিন সে যদি নির্যাতিত হয় তাহলে আগে তাকে মুক্ত করুন তারপর তাকে দিক নির্দেশনা দিন যখন আপনার ভাই নির্যাতিত তখন আপনি চাবুকধারীর কাছে গিয়ে বলবেন না তাকে আরও দশ ঘা লাগিয়ে দাও আরও দশ বছর জেল দাও কারণ সে অমুক উমুক ব্যাপারে ভুল দিয়েছে তাকে সাহায্য করুন তাকে মুক্ত করুন জুলুম থেকে তাকে বের করে আনুন তারপর তার ভুলগুলো সুধরে দিন রসুল্লা সাল্লহ্লাম আমাদের শিক্ষা দিয়েছেন অত্যাচার না করতে আবার তিনি বলছেন তোমার ভাইকে সাহায্য করো হোক সে জালিম অথবা মাজলুম রসুল্লাহ সাল্লাসাল্লাম কেন বললেন অত্যাচারে সাহায্য করতে তাই আনাস ইবুল মালিক রদিয়াল্লাহ তাল্লাহ আনহু প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ মাজলুমকে সাহায্য করব তা তো বুঝলাম কিন্তু জালিমকে কিভাবে সাহায্য করব রসুল্লাহ সাল্লু আলহিহি আসাল্লাম জবাবে বললেন তোমার ভাইয়ের কাছে যাও এবং তাকে জুলুম করা থেকে থামাও তিনি বলেছেন তোমার ভাইয়ের কাছে যাও তিনি বলেননি তার উপর যে অত্যাচার করছে তার উপর যে নির্যাতন চালাচ্ছে যে তাকে বন্দী করেছে তার কাছে যাও যারা সৌদির জেলে ছিল তাদের জিজ্ঞেস করে দেখুন কতবার জেলের বাহিনী শেখ নাসিরের উপর চড়াও হয়েছে এই গুন্ডাবাহিনী হল বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কিছু অফিসার যাদের কাজ হলো অবাধ্য বন্দীদের সাহেস্তা করা এরা গায়ে গতরে খুব বড়সড় আর শক্তিশালী হয় কোন বন্দিকে সাহস্তা করার সময় এদের বেশ কয়েকজন দাঙ্গা পুলিশের মতো হেলমেট প্যাড পরে লাঠি আর বর্ম নিয়ে বন্দির সেলে ঢুকে এই বাহিনী নিয়মিত শেখ নাসির আল ফাহাদের উপর নির্যাতন চালায় তার হাত পা বেঁধে ফেলে রাখে চিন্তা করুন বিশালদেহি অস্ত্র সজ্জিত বাহিনী এই ছোটোখাটো মানুষটার উপর চড়াও হচ্ছে এত সাজসজ্জা এত আয়োজন এত কিছু একজন আলিমের জন্য এমন একজন মানুষ যিনি হাদিসের নটিকিতাব মুখস্থ করেছেন আপনারা কি মনে করেন গুন্ডা বাহিনী তার ছেলে গিয়ে তার উপর অত্যাচার করছে কারণ তিনি অভদ্র তিনি উশৃঙ্খল তিনি জেলের মধ্যে ঝামেলা করেন হাজাজ বিন ইউসুফ অত্যন্ত অত্যাচারী ছিল কিন্তু দুজনের কাছে সে পরাস্ত হয়েছিল প্রথমজন ছিল তার একজন শত্রু আর দ্বিতীয়জন ছিল গাজালা আল খারিজা নামক এক মহিলা হাজ্জাজ তার শত্রুর মুখোমুখি হওয়া থেকে পিছু হটেছিল এ ঘটনার পর গাজালা আল খারিজ নামের ওই মহিলা সব জায়গায় তার পিছু পিছু গিয়ে নানাভাবে তাকে অপমান করতে শুরু করল এক সময় অবস্থায় এমন হলো যে হাজ্জাজ এই মহিলাকে দেখলে পালিয়ে যেত প্রথমে হাজ্জাজ শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করা থেকে পালালো আর তারপর সে এক নারীর কাছ থেকে পালাতে শুরু করল ওমরানার সাইবানী ছিলেন একজন কবি পঁচাশি হিজড়িতে তার মৃত্যু হয় এ ঘটনার পর হাজ্জাজকে তাচ্ছিল্য করে ওমরান দুই লাইনের একটি কবিতা লিখলেন সামনে সিংহ কিন্তু না কেন গাজালা যখন সামনে আসে তুমি পুচকে পাখির মতো পালাও যখন শত্রু তোমার সামনে আসে তখন উট মতো পালাও কেন অথচ হাজ্জাজ তার অধীনস্থ মুসলিমদের উপর অত্যাচার করছিল তাদের বন্দী এবং হত্যা করছিল আজকের অবস্থা দেখুন এরা একই কাজ করছে এই সৌদিরা ইরানের কাছ থেকে পালাচ্ছে যারা নিজেদের সীমান্তের ভেতরে প্রকাশ্যে আবু অকর ও উমারকে অভিশাপ দেওয়া সে রাফিদাদের পায়ে চুমু খাচ্ছে যে কোন উপায়ে তাদের সন্তুষ্ট করতে চাচ্ছে চলো সংলাপ করি রাফিদারা যা চায় সংলাপের জন্য এরা তার সবই দিচ্ছে যখন রাফিদাদের কেউ সৌদিতে বন্দি হয় জেলে তাকে সেরা চিকিৎসা ও থাকার ব্যবস্থা করে দেওয়া হয় তার সাথে ভালো আচরণ করা হয় একসময় রাষ্ট্রীয় ক্ষমা পেয়ে সে বের হয়ে যায় কিন্তু আহলুসনা জামার অনুসারীদের উপর গুন্ডাবাহিনী লেলিয়ে দেওয়া হয় তাদের উপর নির্যাতন চালানো হয় অন্যদিকে যারা দিনের প্রকাশ্য শত্রু সেই কাফির আসলিদের সাথে অস্ট্রিয়ার ভিয়ানায় বসে ঠিক এই মুহূর্তে তারা ইন্টারফেতের কুফর প্রচার করছে অথচ তাদের নিজস্ব রাই এই ইন্টারফেইথকে কুফরের আহ্বান বলে ঘোষণা দিয়েছিল একদিকে তারা ইসলামের শত্রুদের সাথে বসে কুফরের দিকে আহ্বান করে অন্যদিকে শেখ নাসির আল ফাহাদের মতো আলিমকে হাত পা পিছমোড়া করে বেঁধে উপুড় করে ফেলে রাখে উপুড় করে শুইয়ে তাকে কারাগারের করিডোরে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয় মাটিতে ফেলে বুট দিয়ে তার মুখ মারিয়ে দেওয়া হয় কারো মুখের উপর পাতলা হচ্ছে মুসলিম কিংবা কাফির এটা কি কোনো মানুষের প্রাপ্য হতে পারে যে মুখ কুরান মুখস্থ করেছে যে মুখ হাদিসের নটি কিতাব মুখস্থ করেছে সেটার উপর কারো জুতা কারো পাঁ শোভা পায় যে মাথা হাদিসের নটি কিতাব ধারণ করে আছে তার উপর কি গুন্ডা বাহিনীর বুট শোভা পাই এটাই কি লাহ ইহাম্মদর রসুল্ল্মা শেখ নাসির আল ফাহাদকে মাটিতে ছুঁড়ে ফেলা হয় তিনি মুখ থোবড়ে পড়ে থাকেন তাকে উপর করে শুয়ে তার হাত আর পা পিছমোড়া করে একসাথে বেঁধে দেওয়া হয় কল্পনা করুন তিনি উপর হয়ে পড়ে আছেন আর তার হাত পা পিছনে একসাথে বেঁধে দেওয়া সারাদিন তাকে এভাবে সেলে ফেলে রাখা হয় একবার অনেক কষ্টে তিনি ডান হাতের বাঁধন ছোটাতে পেরেছিলেন কিন্তু তার বাম হাত ছোটাতে পারেননি কারণ ওটা অবশ হয়ে গিয়েছিল তারপর টানা এক মাস তার বামহাত অবশ অবস্থায় ছিল এখনও তার বামহাতের বৃদ্ধাঙ্গুল সম্পূর্ণভাবে অনুভূতিশূন্য আপনারা জানেন যখন শরীরের কোনো অংশ দীর্ঘ সময় জুড়ে অবশ হয়ে থাকে তখন অনেক সময় সেটা স্থায়ীভাবে অনুভূতিশূন্য হয়ে যায় কোন রকমের চিকিৎসা তাকে দেওয়া হয় না তাকে বাধ্য করা হয় উত্তপ্ত ধাতুর পাতের ওপর বসে থাকতে একবার প্রচণ্ড গরম ধাতুর উপর তাকে টানা চার ঘন্টা বসিয়ে রাখা হয় এ ঘটনার পর তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে বেশ কিছুদিন তিনি শুধু চোখের ইশারায় নামাজ পড়তে বাধ্য হন বাথরুমে যাওয়ার সময় বুকের উপর ভর দিয়ে নিজেকে টেনে হিঁচড়ে নিয়ে যেতেন রসুল্লাহ সাল্লাসাল্লাম আমাদের জানিয়েছেন একটি বিড়ালকে বন্দি করে রাখার জন্য একজন মহিলাকে জাহান নামে ছুড়ে ফেলা হবে তাহলে যারা একজন ইমামের উপর অত্যাচার চালায় তাদের কি অবস্থা হবে আমি প্রত্যেক মুসলিমকে প্রশ্ন করতে চাই আপনি যদি কোনো মানুষকে দেখেন না কোনো মানুষ না আপনি যদি দেখেন কোনো কুকুরের হাত পা পিছমোড়া করে বেধে ফেলে রাখা হয়েছে আপনি কি সেটাকে ওই অবস্থায় ফেলে রাখবেন ও আমি আপনাকে আল্লাহর দোহাই দিয়ে প্রশ্ন করছি আমরা আপনাদের আহ্বান করছি একজন মানুষকে মুক্ত করার জন্য ধাতব জয়ারে চার ঘণ্টা বসিয়ে রাখার পর তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন কিন্তু তারও তার কোনো চিকিৎসা করায়নি টানা পাঁচ দিন তার খাওয়া বন্ধ ছিল তিনি কোনো কিছু খেতে পারছিলেন না পান করতে পারছিলেন না আর যখন তিনি মৃত্যুর দৌড় গোড়ায় পৌঁছে গেলেন তারা তার চিকিৎসার ব্যবস্থা করল যাতে করে তাকে কিছুটা সুস্থ করে তুলে আবারও নির্যাতন শুরু করা যায় নয় বছর ধরে তিনি বন্দি ছয় বছর ধরে পরিবারের সাথে তার যোগাযোগ বন্ধ এ ছয় বছরে কেউ তাকে দেখেনি তার কণ্ঠ শোনেনি শেখ আহমেদ মুসা এই বক্তব্যটি দুই হাজার সালের শেখ নাসির আল ফাহাদকে সৌদি প্রশাসন দুই সালে বন্দি করে বর্তমানে শাহী ষোলো বছর যাবত কারাগারে বন্দি জীবনযাপন করছেন অনেক সময় বন্দিদের কোর্টে নিয়ে যাওয়া হয় কিছুদিন আগে জেল থেকে মুক্তি পাওয়া এক ভাই বলেছেন শেখ নাসিরের সাথে আমার কোর্টে দেখা হয়েছিল তিনি আমাকে বলেছেন আমি জানি ইবনু তাইমিয়ার মতো কারাগারেই আমার মৃত্যু হবে যদি তিনি কারাগারে মারা যান তাহলে সেটা হবে তার জন্য মোয়ার্জাদার মৃত্যু কিন্তু আমাদের কি হবে সোশ্যাল মিডিয়ার আমাদের একটা ছোট্ট লেখা হয়তো তার উপকারে আসবে এর বেশি কিছু চাওয়া হচ্ছে না তার সমর্থনে অল্প কিছু কথা ব্যাস অথচ এটুকুও আমরা করতে পারি না আলহামদুলিল্লাহ আমি কখনও নিজের জন্য কিছু চাইনি কেউ বলতে পারবে না যে স্বাচ্ছন্দ্য কিংবা দুর্দশা সময় আমি দেওয়ার জন্য কারো কাছে টাকা বা অন্য কিছু চেয়েছি সকল প্রশংসা আল্লাহ রব্বুল আয়ালামিনের আলহামদুলিল্লাহ রব্বুল্লা আয়ালামিন দেওয়া বিয়ে পড়ানো তালাক, তালাকচার হালেকা সেমিনার কোনো কিছুর জন্য কখনোই আমি কারো কাছ থেকে টাকা নেই যদিও সম্প্রতি বেশ কিছু উদার প্রস্তাব এসেছে এর আগেও যখন আমি আর বাবা ছিলাম না আমার পরিবার খুব কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিল তখনও আমরা কারো কাছ থেকে কোনো কিছু নেইনি। নি তবে ক্ষেত্রে পরিস্থিতি একটু ভিন্ন ছিল কারণ আমাদের বিপদের সময় সাহায্য করার মতো কেউ ছিলও না যা পয়েন্ট হলো আজ আমি নিজের জন্য না একজন মুসলিম ভাইয়ের জন্য আপনাদের কাছে সাহায্য চাচ্ছি তার ব্যাপারে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলুন কিছুদিন আগে মোহাদ্দেজ শেখ সুলাইমান আল আলওয়ান মুক্তি পেয়েছেন সুবাহান আল্লাহ এর এক সপ্তাহ আগেই আমি তাকে নিয়ে একটি প্রবন্ধ লিখেছিলাম আমি ভাইদের আহ্বান করেছিলাম তার জন্য দোয়া করতে আর কিছুদিন পরই তিনি মুক্তি পেলেন আসলে সবই আল্লাহ সুবাহান্লাহর কদর আল্লা সুবাহান্লা বলেছেন কদ আহসানবী আখরজেন তিনি আমাকে জেল থেকে বের করেছেন আমার প্রতি অনুগ্রহ করেছেন সুরা ইউসুফ আয়েত একশো সব কিছু আল্লা সুবাহান্লার ইচ্ছাধীন তবে আল্লা সুবাহানহমত আল্লাহ বিজয় দেওয়ার জন্য কিছু উপকরণকে কাজে লাগান যেমন মুসা আলহিসাল্লামের লাঠি অনেক পশ্চিমা বিশ্লেষক বলেছে টুইটারে তার সমর্থনে যে প্রচারণা চালানো হচ্ছিল সেটা শাইখ আল্লা আলওয়ানের মুক্তির পেছনে একটা কারণ হিসেবে কাজ করেছে প্রবন্ধটি প্রকাশিত হবার পর শেখ আলোয়ানকে নিয়ে টুইটারে একটি ক্যাম্পেইন চালানো হয় এটা ছিল তার মুক্তির এক সপ্তাহ আগে আলহামদুলিল্লাহ আল্লা সুবাহানহমাত আলা তাকে মুক্ত করেছেন আল্লাহ আলওয়ান আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছেন আর তাই তারা তাকে ছেড়ে দিয়েছে ব্যাপারটা এমন না এ ধরনের মানুষদের জন্য কোনো বিচার প্রক্রিয়া কোনো আদালত নেই কোনো আদালত নেই কোনো অভিযোগও নেই যখন ইচ্ছে এরা এই শাহিকদের উঠিয়ে নিয়ে এসে কারাগারে ছুড়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার কারণে সৃষ্টি হওয়া চাপ ছিল এমন একটা উপলক্ষ্য যার মাধ্যমে আল্লাহ সব আল্লাহ তাকে মুক্ত করেছেন শেখ সুলাইমান আল্লাহান হলেন এমন একজন ব্যক্তি যিনি হাদিসের ছয়টি কিতাব মুখস্থ করেছেন হাদিসের সনদে থাকা বর্ণনাকারীদের তিনি ওইভাবে চেনেন যেভাবে নিজ সন্তানদের চেনেন অথচ এই মানুষটাকে তারা নয় বছর কারাবন্দী করে রাখল ১৯৮৭ সালে একটি ফাতুয়ার কারণে আরও কয়েকজন শাইখসহ শাইখ আলওয়ানকে গ্রেফতার করে সৌদি প্রশাসন সেবার তিনি আঠারো দিন কারারুদ্ধ ছিলেন পরবর্তী সময় আঠাশে এপ্রিল দুই সালে আল কাসিম থেকে সৌদি সরকার তাকে পুনরায় গ্রেফতার করে সৌদি প্রশাসন এ গ্রেফতারির জন্য কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেনি বলা হয়ে থাকে সৌদি রাজ পরিবারের মন মতো অস্বীকৃতি জানানোর জন্যই তাকে গ্রেফতার করা হয় ২০১২ হাজার বারো সালের ডিসেম্বরে শাহক আহমেদ মুসা জিব্রিলের এই লেকচারের সময় তিনি মুক্তি পান কিন্তু কয়েক মাস পরে তাকে আবার গ্রেফতার করা হয় প্রকাশিত খবর অনুযায়ী তেসরা অক্টোবর ২০১৩ সালে সৌদি সরকার তাকে পনেরো বছরের কারাদণ্ড দেয় এখানে ঘরে বসে আমরা হয়তো এসব প্রচারণার প্রভাব সম্পর্কে ধারণা করতে পারব না তবে ওখানে এগুলোর প্রভাব পড়ে বিশেষ করে যখন এ শাসক গোষ্ঠীর পতনের সময় ঘনিয়ে এসেছে এবং বিপর্যয় তাদের দরজায় কড়া নারছে ইতিহাসের দিকে তাকান আল বিদায় নিহায়া পড়ুন যারা এই শাসক গোষ্ঠীর চেয়েও শক্তিশালী ছিল তাদেরও পতন হয়েছে এরা তো চিরদিন বেঁচে থাকতে পারবে না এদেরও পতন ঘটবেই কারাগার থেকে বের হবার পর শেখ সুলাইমান আল আলওয়ান বলেছিলেন সব মুসলিম বন্দিকে আপনার দোয়াই স্মরণ করবেন বিশেষ করে নাসির আল ফাহাদকে কারণ শেখ নাসিরকে তারা বিশেষ গুরুত্ব দিয়ে নির্যাতন করছে রসুল্লা সাল্লি আসাল্লাম বলেছেন শুকুল্লা আনি তোমরা বন্দি মুক্ত করো যে কোনো বন্দিই আনি ইবন আসির রহিমাহুল্লাহ বলেছেন লাঞ্ছিত ও অপমানিত যে কোনো ব্যক্তি আনি সুতরাং এমন একজন বন্দির কথা চিন্তা করুন যিনি একই সাথে লাঞ্ছিত অপমানিত এবং নির্যাতিত তিনি আনি আনি আনি এবং আনি এক মুসলিম অপর মুসলিমের ভাই তারা একে অপরের উপর জুলুম করে না একে অপরকে পরিত্যাগ করে না এবং একে অপরকে তুচ্ছ না। একসজুলো অর্থাৎ নিজের ভাইকে পরিত্যাগ করা তাকে সাহায্য করা থেকে বিরত থাকা আলিমগুন বলেছেন কোন মুসলিম তার ভাইয়ের কাছে সাহায্য চাইলে তাকে অবশ্যই সাহায্য করতে হবে একজন মুসলিমের জন্য তার সাহায্য প্রার্থী ভাইয়ের পাশে দাঁড়ানো বাধ্যতামূলক একমাত্র ব্যতিক্রম হতে পারে যখন কোনো বৈধ ওজোর থাকবে আল্লা সুবাহানহ তালা বলেছেন ওয়াইন ইস্তাং সরৌকুমফিদ্দিন নাসর। যদি তারা দিনের ব্যাপারে তোমাদের সহায়তা কামনা করে তবে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য যদি তারা দিনের ব্যাপারে সাহায্য চাই আপনি তাদের সাহায্য করতে বাধ্য লক্ষ্য করুন আইলিমগুণ বলেছেন যদি মুসলিম বন্দীদের মুক্ত করার জন্য কোনো রাষ্ট্রের কোষাগারের সম্পূর্ণ অর্থ ব্যয় করা হয় তবুও সেটা লোকসান হিসেবে গণ্য হবে না আইলিমগুণ কথা বলেছিলেন এমন সময়ের প্রেক্ষাপটে যখন মুক্তি চাওয়া হত। একইভাবে আজ মুক্ত করতে হলে উকিলের খরচ সহ নানা ধরনের খরচাপাতির দরকার হয় তাফিরাল কর্তুবিতে ইমাম মালিক রহিমা একটি বক্তব্য উদ্ধৃত করা হয়েছে ইমাম মালিক রহিমা উল্লাহ বলেছেন মুসলিমদের যা কিছু আছে তার সবটা দিয়ে হলেও মুসলিম বন্দীদের মুক্ত করা বাধ্যতামূলক আর এ ব্যাপারে কোনো মত নেই সারিয়াহ আমাদের শিক্ষা দেয় মুসলিম বন্দীদের মুক্ত করার সর্বাত্মক চেষ্টার পাশাপাশি তাদের সান্ত্বনা দেওয়া ও কষ্টলাঘবের চেষ্টা করার আজকের প্রেক্ষাপটে এর অর্থ হবে তাদের কাছে চিঠি লেখা তাদের পরিবারগুলোকে সাহায্য করা তাদের দেখাশোনা করা একটি উক্তি আছে সমগ্র আরব উপদ্বীপের চেয়েও একজন মুসলিম বন্দিকে মুক্ত করা আমার জন্য উত্তম এব্যাপারে সাইফুল ইসলাম ইবনুল তাইমিয়া রহমাহুল্লার অনেক উক্তি আছে মাজিমু আল ফাতোয়ার আঠাশ নম্বর খণ্ডের ছয়শো পৃষ্ঠায় সাইফুল ইসলাম বলেন বন্দি মুক্ত করা সবচেয়ে সম্মানিত মর্যাদাপূর্ণ অত্যাবশ্যকীয় কাজগুলোর অন্তর্ভুক্ত আর তাদের মুক্ত করার জন্য অর্থ ব্যয় করা যেমন উকিলের খরচ বা এরকম অন্য কিছু হল আল্লা সুবাহান হমাত আল্লার নৈকট্য অর্জনের সবচেয়ে সম্মানিত মাধ্যমগুলোর অন্তর্ভুক্ত তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা অল্প কিছু কথা এ সামান্য প্রচারণা হয়তো বিচারের দিনে আপনার ডান দিকের পাল্লা ভারী হবার কারণ হবে আপনাকে ফিরদাউসে নিয়ে যাবে আল্লা সুবাহান আলা শেখ নাসিরের কল্যাণময় মুক্তি ত্বরান্বিত করুন আল্লা সুবাহান্লাহ শাহেখ খালিদার রাশিদ সহ অন্যান্য বন্দে আলিমদের কল্যাণময় মুক্তি ত্বরান্বিত করুন আল্লাহ সুবাহান হাত আলাহ আমাদের ভাই বন্দিত্বের বন্দুত্বের শিকলগুলো ভেঙে দিন হে আল্লাহ তারা আপনার রহমার মুখাপেক্ষী তাই আপনি তাদের উপর রহমা বর্ষণ করুন যারা তাদের ক্ষতি করতে চায় তাদের ক্ষতি থেকে আপনি তাদের হেফাজত করুন হে আল্লাহ যারা তাদের ক্ষতি করতে চায় আপনি তাদের ক্ষতি করুন بارك الله لنا ولكم اللهم صلي على سيدنا محمد وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته